মানবতা <laughs> সমাধান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনিত দর্শক মন্ডলী আসসালাম আমরা যে বিষয় ধারাবাহিক আলোচনা শুরু করেছি তা হচ্ছে রেকাক বা রাকায় এবং জহদ সংক্রান্ত হাদিসগুলো যে হাদিসগুলো মানুষের অন্তরকে নরম করে দেয় এবং দুনিয়ার মোহ কমিয়ে আখের সফলতার দিকে ধাবিত করে এই সুন্দর হাদিসগুলো আমাদের আলোচনার বিষয় এটি পূর্বে আপনারা শুনেছেন আমরা আজকেও কন্টিনিউ করছি আজকের যে হাজি দিয়ে আমরা শুরু করবো সহিয়াল বুখারি হাদিস সাহাবি আবু আবাইদা ইবনুজার হারাদি আল্লাহ আনুকে রসুল্লাহ সাল্লসলাম দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তৎকালীন বাহরাইন এলাকায় সেখান থেকে ডিজিএ ট্যাক্স জোগাড় করে সংগ্রহ করে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 আখ রাতের প্রস্তুতি সম্পর্কে তোমরা সময় পাবে না সম্পদের পিছনেই তোমাদের সমস্ত সময় চলে যাবে এই আশঙ্কায় তিনি প্রকাশ করলেন এই হাদিসটাকে আমরা যদি ভালো করে বুঝি প্রথমত শুরু থেকে যদি আসি যে সাহাবাইকার যখন খবর পেলেন বাহাইন থেকে কিছু ট্যাক্স চলে এসেছে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে তখন এই বাইতুল মাল নবী করিম সাল্লা আলসলামের যে বাইতুল মাল ছিল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 এখন মেসেজ দিদিকে হাজি সমাজে তিনি বললেন যে দারিদ্র তার এমন আশঙ্কা আমি করি না এবং তিনি ঠিকই বলেছেন পরবর্তী পর্যায়ে ফলাফের রাশি দিনের সময় আল্লাহ তালা মুসলমান থেকে যখন বিজয় দান করেছেন রাষ্ট্রীয় কোষাগারের সম্পদের অনেক পরিমাণ বেড়ে গেছে এবং এমন কি মদিনার সাহাবিরা আনসারিরা মহাজেররা অনেকেই বড়ো বড়ো দায়িত্ব পালন করতে হয়েছে বিভিন্ন প্রদেশে বিভিন্ন দেশে চলে গেছেন কেউ গভর্নার হয়েছেন কেউ গভর্নর হয়েছে।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 পুনরায় আলোচনা অব্যাহত থাকবে জাকির নাইক ইন আটল অফ দেখুন দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা একটি হাজি শুনছিলাম কিতাবর রাকায় থেকে আবু আবাইকে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 তোমরাও জানো ওইরকম না হয়ে যাও ওইরকম হয়ে যাবে তোমরা অনেকেই তা থেকে তিনি সাবধান করলেন সম্পদের প্রতিযোগিতায় মানুষ লিপ্ত হয়ে যায় অথচ আল্লাহ তালা চান যে মানুষ যেন আখের হাতের প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় আল্লাহ তালা কোরআনে পাখের জান্নাতের নেয়ামতের কথা বলতে গিয়ে বললেন জান্নাতে নাইমের মধ্যে কি কি আসবাব উপকরণগুলো তৈরি করে রাখা আছে নাজো নেয়ামতের কথা বলার পরে তিনি বললেন ওয়াফিদা আলী ক্যা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 চোদ্দ নম্বর আয়াত আল্লাহ সাত করেন যে এই যে মানুষের জন্য আকর্ষণ আছে এটা ন্যাচারাল জুইয় না সৌন্দর্যময় করা হয়েছে মানুষের জন্য আকর্ষণীয় করে রাখা হয়েছে হব্যস সাহাওয়ার মনের মধ্যে যে আগ্রহ চাহিদা হাহেস আসে নিসা নারী জাতির প্রতি পুরুষদের যে আকর্ষণ তার স্ত্রীর দরকার এই যে আকর্ষণ ওয়াল বানিন সন্তান সন্ততির আকর্ষণ ছেলে মেয়ে হওয়া এটাও বড় আকর্ষণের বিষয় আর পুঞ্জীবৃত করে রাখা সঞ্চিত করে রাখা সম্পদ সোনা, রূপা, টাকা পয়সার কথা বলা হয়নি রূপার কথা বলা হয়েছে কারণ হচ্ছে টাকা পয়সা কাগজের নোট এগুলো তো আসল সম্পদ না এগুলার অ্যাগেঞস্টে যে সম্পদ থাকে সেটাই মূল জিনিস তখন জমানায় ঘোড়া খুব সুন্দর দেখার মতো দৃষ্টি আকর্ষণীয় ঘোড়াগুলো এছাড়া আরও সম্পদ যেটা ছিল পশুর যে পাল আছে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 আকর্ষণ যে নাই তা নয় কিন্তু প্রচন্ড আকর্ষণ আসে ন্যাচারাললি কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করছেন যে আকর্ষণটাকে আমি কতটুকু কন্ট্রোল করি এইখানেই পার্থক্যটা সম্পদের আকর্ষণ দরকার সবার আছে মুসলমান অমুসলমান দিনদার দুনিয়াদার সবার দরকার টাকা পয়সা একজন ভালো দিনদার হয়ে গেলে টাকা পয়সা লাগবে না না দরকার নাই এটা তো হবে না সে তো হয়ে যাননি লাগবে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 সে হালালের ভিতরেও তার একটা সীমা আছে আর হারামের দিকে তো যাওয়ার প্রশ্নই আসেন এটাই হচ্ছে পার্থক্য মুমিন আর গাইরে মুমিন তার মধ্যে এই হাজিসে তিনি সেই দিকেই দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি তাদেরকে বলেননি যে এই খবরদার এগুলো দুনিয়াদের একদম খারাপ জিনিস খবরদার তোমরা এর কাছেও যেও না না দেবে তোমাদেরকে আমি দেবো তোমরা পাবে নেবে কিন্তু তোমাদেরকে ওদিকে যেন বেশি আকর্ষণ না হয়ে যায়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 সে দুনিয়ার জন্য সৃষ্টি হয়েছে আর কিছু তার পেছনে আসে বলে তার কাজে কোনোদিন প্রমাণ পাওয়া যায় না সেই জিনিস থেকেই এই উম্মদকে সতর্ক করার জন্য ওই সাহাবেদেরকে লক্ষ্য করে তিনি কথাটা বলেছেন আসলে শুধু সাহাবেদেরকে বলা উদ্দেশ্য নয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই সতর্কতা অবলম্বন করার জন্য তফিক দান করুন আমরা যেন দুনিয়া পিছনে সমস্ত এনার্জি দিয়ে আখেরাতে হাতে জান্নাতকে না হারাই অবিল্লাহি তৌফিক سبحانك اللهم وبحمدك أشهد واللا إله إلا أنت أستغرق واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته oh.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 डोनेशन जी के समर्थन कर डोनेशन जैकाना आई एफ आई अल बैंकोडे रोड बार्मिंग पोस्टोड शर्टकोड थ्री जीरो आई बी जिबल टू आई बैन जी बी फाइव टू एलो आई डी थ्री जिरो नाइन सिक्स थ्री फोर जीरो जीरो नम्बर